আলহামদুলিল্লাহ ভাষায় বলতে পারি ইসলাম আজো পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে উদারতার জাতি মুসলমান পর্যন্ত পৃথিবীতে সবচেয়ে উদারতার জাতি সাম্প্রদায়িক সম্প্রীতি আজকের এই পৃথিবীতেও যদি কায়েম করে থাকে ইসলাম কায়েম করেছে মুসলমানরা এখনো পর্যন্ত সম্প্রীতির আদর্শ আঁকড়ে ধরে আছে একমাত্র মুসলমানরা নী মানবতার নবী রহমতে আলম সাল্লি সাল্লাম তিনি তো মুসলমানদেরকে এই মানবতার সবক দিয়ে গিয়েছেন তিনি তো মুসলমানদেরকে সম্প্রীতির আদর্শ শিক্ষা দিয়েছেন তো কে সতর্ক করে বলে গিয়েছেন আল্লাহর নবী বলেছে খবরদার আমার উম্মত কোনদিন কোন সংখ্যালঘুর উপর নির্যাতন করবে না তোমাদের দেশে যে সমস্ত संख्यालघुरा बसबाश कर मुस्लिम इ शासित एलिक बसबाज करबी खबरदार खबरदार तरह जुलूम करबे अत्याचार करबें जो क्यों जुलूम कर কোন আদালত আমি স্বয়ং আল্লাহ নবী আমি স্বয়ংল মুজনি সেই ক্যামতের কঠিন দিনে আল্লাহ পাকুলের সুপ্রিম আদালতে আমার সেই অন্যায়কারী অত্যাচারী শিক্ষা দিয়েছে ইসলাম তার সূচনা লগ্নে আল্লাহর পয়গম্বর উম্মতে মোহাম্মদ ইয়াকে এভাবেই তিনি বিজাতিদের প্রতি বিধর্মীদের প্রতি উদারতার সবক দিয়ে গিয়েছেন ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস এভাবেই চলেছে এটা শুধুমাত্র আল্লাহরি নয় বরং মুসলিম এই থিউরি যেমন বিশ্বাস করেছে এই থিউরি মুসলমানরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছে ইতিহাস শুনুন ছোট্ট দুটি ইতিহাস একটা হলো সেই সোনালী যুগের ইতিহাস বিজয় করবার পর আমর বিন আস কে মিশরের গভর্নর নিযুক্ত করা হলো মিশরের গভর্নর আমর বিন আস হঠাৎ একদিন দেখলেন লক্ষ লক্ষ মানুষের বিশাল শোভাযাত্রা চলছে কোথাও যেন তারা যাচ্ছে মধ্যখানে একজন সুন্দরী যুবতী রমনীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে জানতে চাইলেন গভর্নর সাহেব হজরতে আমর বিনাস মিশরের জনগণের কাছে এই মিছিল নিয়ে তোমরা কোথায় চলছ আর এই মেয়েটাকে সাজিয়ে গুজিয়ে নিচ্ছ কেন মিশরের জনগণ জবাব দিল এই যে আমাদের মিশর মিশর হলো কৃষি প্রধান এলাকা এখানে চাষাবাদ হয় এখানে ফসল ফলাদি হয় এই ফসল ফলাদি চাষাবাদের মাধ্যমে কৃষিকাজের মাধ্যমে এই এলাকার মানুষের জীবন জীবিকা উপার্জন হয় আর এই মিশরের মানুষ মাটিতে যে ফল হবে ফসল হবে চাষাবাদ হবে এর জন্য পানির প্রয়োজন পানির সেচ দিতে হবে পানির সেচ দেওয়ার একটাই ব্যবস্থা নীল দরিয়ার মধ্যে পানি আছে নীল দরিয়ার পানির দ্বারা সেচ হয় আর সেই সেচের দ্বারা ফসল হয় নীল দরিয়ার পানি শুকিয়ে গেছে দরিয়ার মধ্যে এক ফোঁটা পানি নাই এখন চাষাবাদ করব কিভাবে চাষাবাদ করবার কোনো উপায় নাই দরিয়ার মধ্যে যদি পানি না আসে ফল ফলাদি হবে না ফসল জন্ম নিবে না গোটা মিশরের মধ্যে বিপর্যয় দেখা দিবে দুর্ভিক্ষ দেখা দিবে এই জন্য আমরা যাচ্ছি পানি আনবার জন্য কিভাবে পানি আনবা কয়েক দরিয়া আমাদের উপর নাকস হয়ে গেছে নারাজ হয়ে গেছে দরিয়াকে খুশি করতে হবে কিভাবে খুশি করবা কয় সুন্দরী যুবতী কুমারী রমণিকে নিয়ে যাচ্ছি এই কুমারী মেয়েটাকে নিয়ে আমরা দরিয়ার কাছে ভোগ দিব তাকে আমরা বলি তাকে বলি দিয়ে জবাই করে তার বুকের রক্ত দিয়ে দরিয়ার মাটিকে আমরা সিঞ্চিত করব। তখন দরিয়া খুশি হয়ে যাবে আমাদেরকে পানি দিবে হাজরতে আমর বিনা তালান জিজ্ঞাসা করলেন বুঝলাম पानी तो अनेक दरकार तुम्हारे पानी छाड़ा बासबेना कट्ट एक प्रश्न जवाब दुम हत्या कर आल्ला कुरान तो प्रत्येक नारी सम्पर् प्रश्न करत्या कर जवाब दिसर जनगण के माथा मत हो गलो লা তারা কোনো জবাব নাই তারা বলতেছে তো কোনো অপরাধ নাই কিন্তু এই এমন একটা বলি তো আমাদের পানি পাওয়ার পয়গম্বরের বিশিষ্ট সাহাবি চিৎকার করে বলে উঠলেন খবরদার খবরদার একজন বাঁচবার জন্য তোমরা বেঁচে থাকবার জন্য তোমাদের নিজেদের জীবনের পানির প্রয়োজন কিছু মানুষের পানির প্রয়োজন পূরণ করবার জন্য খুন করবা মানবতার ধর্মে কি করেছো না করেছ তার জবাব আমরা দিব না এখন তো মিশরে ইসলাম কায়েম হয়েছে মিশরে এখন কোরআনের রাস হয়েছে। কোরআন শাসন কায়েম হয়েছে কোরআনের রাজ কায়েম হওয়ার পর ইসলামের খেলাফত কায়ে হওয়ার পর তোমরা এই ইসলামী সাম্রাজ্যের মধ্যে একজন নিরাপরাধ নি তোমরা নারীকে হত্যা করবা খুন করবা এমন অনুমোদন ইসলাম দিতে পারে না স্টপ কিলিং। হত্যাকাণ্ড বন্ধ করো এটার অনুমতি নাই ইসলামের মধ্যে মিশরের জনগণ জানতে চাইলো ঠিক আছে বন্ধ করলাম কিন্তু পানির ব্যবস্থা করে দেন আমর বিনাস পরিষ্কার জবাব দিলেন পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় পানির ব্যবস্থা হবে কি হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু ইসলাম অনুমোদন করতে পারে না একজন নিরপরাধ মানুষ সে মানুষটার ধর্ম পরিচয় কি ইসলাম সেটা জানবার চেষ্টা করে নাই নিরপরাধ মানুষ সে হোক মুসলমান নিরাপরাধ মানুষ কোক সে হিন্দু নিরাপরাধ মানুষে বৌদ্ধ বা খ্রিস্টান দুনিয়ার সমস্ত মানুষকে খুন করলে যেই পাপ হয় একজন নিরাপরাধ মানুষকে খুন করলে সমান পাপ হয় কমানা সাজামিয়া আর একজন নিরাপরাধ মানুষের হত্যাকাণ্ডকে যদি বন্ধ করে দেওয়া হয় ইসলামের মানবতার আদর্শ পরিষ্কার বলে দিলেন হত্যাকাণ্ড চলবে না পানি আনবার কি উপায় আমি মদিনা শরীফের থেকে মদিনাতের খালিফদুল মুসলিম মদিনা থেকে মিশরে হজরতে ফারুক জবাব লিখে দিয়েছেন জবাবের মধ্যে ও দুনিয়ার মুসলমান সর্বপ্রথম মিশরের গভর্নর সংখ্যালঘুক একটা মেয়ের জীবন তুমি রক্ষা করেছ তার অন্যায় হত্যাকাণ্ড তুমি বন্ধ করে দিয়েছ এই কারণে উম্মতে মুসলিমার পক্ষ থেকে আমি খলিফা ওমর তোমাকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করলাম ইসলাম তো সেই বন্ধ করবার কারণে। ইসলামের সোনালী শাসক খলিফা তার একজন অধীনস্থ গভর্নর কে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে ইসলামের কাছে একজন সংখ্যালঘু মানুষের জীবনের দাম এত বেশি আপনারা আশ্চর্য হবেন এই মেয়ের বংশ পরিচয় শুনলে ইতিহাসের মধ্যে দেখে সে ছিল একজন কীপ্তি বংশের লোক কৃপ্তি মানে হলো ধর্তি মানে বংশধরদের জীবনের নিরাপত্তা প্রদান করেছে সেই ইসলামকে নিয়ে কথা বলো কথা বলবার আগে ইসলামের দেড় হাজার বছরের ইতিহাস পড়ে কথা বলবা হাজিরিন। দ্বিতীয় সমস্যার সমাধান করবার চিঠি লিখে দিয়েছি মিশরের গভর্নর আমর বিনাস আমার পক্ষ থেকে আমার পত্রখানা তুমি নীল দরিয়ার কাছে পৌঁছে দাও হজরত আমর বিনাস মিশরের জনগণকে বললেন সমস্যার সমাধান পাঠিয়ে দিয়েছেন সোনার মদিনা থেকে জনগণ আশ্চর্যজনিত হয়ে গেল তারা বিদ্রুপ করতে আরম্ভ করলো এখন পাগলের পাল্লায় পড়লাম দেখা যায় আমাদের গভর্নর এক পাগল গভর্নরের খলিফা দেখা যায় আরো বড় পাগল এমন কোন ইতিহাস কোনদিন শুনি নাই মানুষ নাকি দরিয়ার নামে চিঠি লেখে আরে মানুষ দরিয়ার নামে চিঠি লেখে হুনিয়ার তরুণ যুবক মুসলমানেরা আরেকবার ইসলামকে পড়বার চেষ্টা করো আমরা তো সে জাতির সন্তান যারা আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীদেরকে লক্ষ্য করে পায় সার্কুলার জারি করত। খলিফা অমর বললেন মুসলিম নীল প্রেরকের ঠিকানা হলো না থেকে খলিফায় রসুল খলিফায় উম্মিম ঠিকানা হলো যদি খলিফা আমি হলাম আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি আমি হলাম আল্লাহর জমিনে মুসলিমের রাষ্ট্র নায়ক সুতরাং সেই আল্লাহর প্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোর প্রতি আমি হুকুম জারি করলাম আর যদি দরিয়া তুমি আল্লাহর হুকুম ছাড়া নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো নিজের ইচ্ছা মতো যদি তুমি প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার প্রতি মুসলিমার খলিফা উমরের পায়গাম হলেই যেই দরিয়া নিজের ইচ্ছায় আল্লাহ মুসলিম চিঠি নিয়ে চলছেন পত্রবাহকের মাধ্যমে মিশরে নীল দরিয়ার কাছে পৌঁছে দিলেন দরিয়ার পানি শুকিয়ে ফেটে চৌচির হয়ে আছে মাঠ এক ফোঁটা পানি নাই চৈত্র মাসের মতো দরিয়ার পাটি হয়ে সেখানে নিয়ে বিসমিল্লাহ বলে খলিফা নাম বলে পক্ষ থেকে চিঠিখানা সেই মাটির উপর রাখা হলো লক্ষ লক্ষ মানুষ নীল দরিয়ার দুপারে দাঁড়িয়ে অপেক্ষমান তামাশা দেখবার জন্য খলিফা অমরের চিঠি পাওয়ার পর নীলদরিয়ার কি আচরণ হয় ইতিহাস লেখে যেই চিঠির পত্রবাহক এখনো পর্যন্ত দরিয়ার মধ্যে হাজিরিন বলতে চাইতেছিলাম এই হল মুসলমানদের ইতিহাস মুসলমানদের অন্য জাতি এবং ধর্মাবলম্বীদের প্রতি দায়িত্ব পালনের ইতিহাস মুসলমানরা যখন রাজ্য শাসন করেছে মুসলমানরা যখন আল্লাহ আল্লাহ করেছিলেন ইসলাম তো আমরা ভালোবাসলাম না ইসলামকে তো আমরা মসজিদ নিয়ে বন্দী করে রাখলাম ইসলামকে তো আমরা কবরস্তরে নিয়ে দাফন করে দিলাম ও মুসলমান আরেকবার ইসলামকে বুঝবার চেষ্টা কর ঝঞ্ঝা বিক্ষুব্ধের হত্যাকাণ্ড করতে চাও অন্যায় অপরাধকে যদি কবর রচনা করতে চাও কোরআন করা ছাড়া বিকল্প কোন রাস্তা হত্যাকান্ড বন্ধ করবার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ স্যালুট প্রদর্শন করা হয়েছিল সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছিল সেই খলিফা ওমরের সঙ্গে সেই গভর্নরের আর একটা ঘটনা ইতিহাসের মধ্যে লেখে মিশর থেকে একজন সংখ্যালঘু যুবক সেও কিছু আপনার রাজ্যে ইনসাফ করেছেন। শুধুর মিশর থেকে ন্যায় বিচার পাওয়ার জন্য আপনার দরবারে এসেছি কি ন্যায় বিচার চাও যে আমি একজন সংখ্যালঘু আমি একজন অসহায় মানুষ আর আমার এই অসহায়ত্বের সুযোগ নিয়ে मर फारूकेंजरत फारूक संख्याल जुवके गवर्नर ऐले के जिज्ञासा करोलम कारी सन्तान अपराध माथा पे स्वीकार कर सहस न कारण जाने खलिफा उमर दरबारे अस्वीकार अन्या के अन्या कर আবার এটার মধ্যে কারিগরি করল কেন তুমি হ্যাঁ আপনার কথা বলেন না একবার গাছবার আছেন কমা দাগ সামনে আনো বসে হাতে তুলে দিলেন অমুসলিম যুবকের হাতে তুলে দিয়ে বললেন মিশরের গভর্নর আমর বিন আসের সন্তান তোমাকে যতটুকু জোরে আঘাত করেছিল আমি খলিফা এবং তার বাবা এই গভর্নরের উপস্থিতি তার সন্তানের পিঠের উপর তুমি ঠিক ততটুকু জোরে আঘাত করে তোমার তোমার অন্যায় এবং অত্যাচারের প্রতিশোধ তুমি গ্রহণ করো এখানে শেষ নয় এর পরের কথা খলিফা ওমর বললেন গভর্নর কে লক্ষ্য করে ও মিশরের গভর্নর সাহেব আমার বিনাশ এবারে খলিফা অমরের চাবুকের বিচার তোমার সন্তানের পিঠের উপর দিয়ে গেল এরপরে যদি আর কোন সময় তোমার সন্তানের নামে আমার দরবারে বিচার দায়ের হয় मानुषर ऊपर अबिचार कर द्वित खलिफा दरबार विचार दायर है तुमा आगाम दीची द्वित विचार খলিফার চাবুক শুধু তোমার অপরাধী সন্তানের পিঠের উপর দিয়ে নয় বরং যে হাজির এর নাম হলো ইনসাফ এর নাম হলো ন্যায় বিচার বাবার ক্ষমতার অপব্যবহার করে সন্তান এলাকার মানুষের উপর জুলুম করে মামুর ক্ষমতার অপব্যবহার করে তারা জনগণের উপর জুলুম করবে ইসলাম কোনদিন এই অন্যায় অবিচারকে বরদাস্ত করতে পারে না হজরতে আমর বিন আস অনেক বড় সাহাবি জরুল কদর সাহাবি খলিফা আমার এক চুল পরিমাণ কথা বলেন নাই সন্তানকে সামাল দাও যদি না পারো তোমার ইসলাম জীবনের নিরাপত্তা দিয়েছিল ইসলাম এভাবে সংখ্যালঘু এক যুবনের এক যুবকের তার ইজত তার সম্মান এবং তার মর্যাদার নিরাপত্তা কায়েম করেছিল মোস্তারাম হাজির এতো বললাম সে যুগের ইতিহাস স্বর্ণ যুগের ইতিহাস অনেক অবনমন হয়েছে কিন্তু আল্লাহামদুল্লাহ আজও পর্যন্ত আজও পর্যন্ত আল্লাহর এই জমিনে কোরআন সন্ন্যার ধারক বাহক ওলামা একরামের নেতৃত্বে ওলামায়েকরামের আদর্শে উজ্জীবিত হয়ে কলামায় উপদেশ এবং এখনো পর্যন্ত সেই উদারতার আদর্শ ধরে আছে। এটা তো আমাদের ইতিহাস আমাদের দেখা ইতিহাস উনিশশো সাল উনিশশো ডিসেম্বর কত ডিসেম্বর ইতিহাস মনে আছে ভারতের উগ্রবাদী হিন্দুরা মুসলমানদের পবিত্র মসজিদ বাবরি মসজিদ শহীদ করেছিল বিক্ষোভ করল সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে আলোড়িত আলোচিত উম্মতে মুসলিমার হৃদয়ের স্পন্দন ছিল যে আন্দোলন তার ঘোষণা দিয়েছিলেন সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই বাংলার মাটি থেকে ভারতের অযোধ্যা অভিমুখী লং মার্চ করে বাবরি মসজিদ নির্মাণ করবার ঘোষণা দিয়েছিলেন মনে আছে আমাদের সেই ইতিহাস সালের সালের জানুয়ারি, উনিশশো ঢাকার পল্টন ময়দানে লক্ষ লক্ষ মানুষ বিশাল ইমানের শুভ্র কাফেলা জড় হলো সেখান থেকে সাইকুল হাদিসের নেতৃত্বে আমরা যশোর গেলাম সীমান্ত শহর দুই তিন চৌঠা জানুয়ারি সকালবেলা যশোরে গিয়ে আমরা মিলিত হলাম যশোরের কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সকাল আটটার সময় সমাবেশ শুরু হল দৃষ্টি যত পর্যন্ত যায় দৃষ্টির সীমানা শেষ হয়ে যায় ইমানদার শুভ্র টুপিওয়ালা কাফেলা শেষ হয় না কমপক্ষে পাঁচ লক্ষাধিক তৌহিদী জনতা সেদিন সেদিনের সেই লং মার্চ কাফেলায় শরিক হয়েছিলেন মোখতারাম হাজির সকাল দশটায় রওনা হল লং মার্চের কাফেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পথে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রাস্তার দুপাশে মন্দিরের অনেক শির উঁচু করা মন্দির আমরা দেখেছি অনেক হিন্দু রমানই দেখেছি মাথায় সিঁদুর পরা অবস্থায় নিশ্চিন্তে পথের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে অনেক হিন্দু পুরুষদেরকে আমরা দেখেছি হেঁটে যাচ্ছে টোকাও সেদিন দেওয়া হয় নাই মোহতারিন এমাটিতে ইসলামের ইতিহাস সাইকুল হাদিস ওলামায়াম মুফতি আমিনী তারা বলে দিয়েছিলেন আমাদেরকে খবরদার বাংলাদেশের মুসলমান আমাদের সংগ্রাম আমাদের আন্দোলন হল ভারতের উগ্রবাদী সাম্প্রদায়িক হিন্দুদের বিরুদ্ধে যারা মসজিদ শহীদ করেছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমার বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে তারা বাবরি মসজিদ ভাঙ্গে নাই তারা এ ভাঙ্গার মধ্যে অন্যায়ের মধ্যে অংশগ্রহণ করে নাই সুতরাং ভারতের হিন্দুদের অপরাধের কারণে বাংলাদেশের হিন্দুদের উপর কোনো অন্যায় অবিচার ইসলাম সমর্থন করতে পারে না ইসলামের নীতি পরিষ্কার নিজের ধর্মীদের উপর অন্যায় অবিচারের কারণে আরেক ধর্ম্বীদের উপর কোচিন কালো জুলুম নির্যাতন কি ইসলাম বরদাস্ত করতে পারে না মোখতার মহাজরিন বাংলাদেশে সুবিধাবাদী কিছু বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভের এই সুযোগকে গ্রহণ করে বিক্ষিপ্ত কিছু কিছু হিন্দুদের উপর কোথাও কোথাও বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা ঠিক তবে আলহামদুলিল্লাহ এদেশের ওলামা একরাম নেতৃত্ব দিয়েছেন এদেশের ওলামা একরাম জাতিকে বুঝিয়েছেন জাতিকে নিয়ন্ত্রণ করেছেন আরজিদের ইমাম সাহেবরা মুসল্লিদেরকে নিয়ে পাহারা দিয়ে মন্দিরকে রক্ষা করেছে এমন ইতিহাস আমরা জানি কারণ আমরা সেই ইতিহাস রচনা করেছি আমি বলতে চাই খলিফা ওমরের যুগে যে ইতিহাস সাইকুল হাদিসের যুগেও মুসলমানদের ইতিহাস এক এবং সালের বাংলাদেশ আল্লামা আহমদ সাহিব সাহেবদের বাংলাদেশ আজও পর্যন্ত সেই বাংলাদেশে মুসলমানদের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির নজির অনন্য এবং হয়ে আছে আপনাদের পার্শ্ববর্তী এই যে না এই যে শ্রীনগর গত মাস ধরে আগে ঘটনা ঘটলো ইতিহাস লম্বা করে বলতে চাই না। নাহীন অন্যায় এবং অপরাধ করা হলো মুসলমানদের কলিজার টুকরা পোনে কোটি মুসলমান আল্লাহর যে ঘরের দিকে প্রতিদিন পাঁচবার শেষ দায় অবনত হয়ে পড়ে আল্লাহর যে ঘরটাকে একবার স্পর্শ করবার জন্য এক একজন মুসলমান হাসি মুখে জীবন কোরবান করতে প্রস্তুত যেই আল্লাহর ঘর আল্লাহর ঘর বাইতুল্লার ছবির উপর বিশাল করে তাদের শিব মূর্তি ধারণ করে শিবের মূর্তিকে উপর প্রতিষ্ঠিত করে সেই ছবি ছাপিয়ে ফেসবুক মধ্যে প্রচার করেছে সেই ছবি কপি করে भादुगर मद्रासा से मद्रासारे तलाब्द कर सामने छवि रेखे एम घटना घटवार पर ब्राह्मण बाड़िया धर्मप्राण मुसलमान राबाद कर घर प्रकाश करते नएजी सहेबं स्वीकार करते नासिर नगर किस घटना घटे এটাও স্বীকার করেন নাই কিন্তু তিনি স্পষ্ট ভাষায় স্বীকার করেছেন দেখা গেছে দেখা গিয়েছে, এই ঘটনার দায়ীটাই স্পষ্ট হয়ে গেল সংখ্যালঘুদের উপর হিন্দু বৌদ্ধদের উপর রাতের অন্ধকারে যে সমস্ত নির্যাতনের ঘটনাগুলো ঘটে এগুলোর আসল চরিত্র উন্মোচিত হয়ে গেছে আসল রাতের অন্ধকারে কালনাগিনী হয়ে যারা সবল দিনের বেলায় ওরাই আবার ওজা হয়ে ঝাঁটতে আসে এই ভণ্ডামে আমরা খুব ভালো করে বুঝি যারা সংখ্যালঘুদেরকে ব্যবহার করো যারা সংখ্যালঘুদের উপর আলগা পিরিত দেখাও করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাজেই এটা আমাদের ইতিহাস এটা আমাদের ঐতিহ্য ইসলাম দুনিয়াতে জবরদস্তি করবার জন্য আসে নাই। জোর জোরপূর্বক কোন বিধর্মীকে কালেমা পড়ানোর জন্য ইসলাম আসে নাই ইসলাম তো এমন এক আদর্শের নাম যে আদর্শের সৌন্দর্য দেখে দুনিয়ার অমুসলিমরা পঙ্গপালের মতো ইসলামের দিকে ছুটে এসেছে আজও আসতেছে কথা ঠিক না ঠিক ইউরোপিয়ানদের মাথা খারাপ ইউরোপিয়ানদের মাথা খারাপ হয়ে গিয়েছে আজ कारण यूरोपेरिकार लंडनिंग हाजिर सुल्लाजातवलम्बी सम्रीत दिए इन মুসলমান কোন পরিস্থিতিতে এবং উদারতার আদর্শকে কলঙ্কিত করা বলবো খবরদার খবরদার কোশ্চিন কালেও কোনো দিনও আলেমাদের কে উপেক্ষা করে তাদের নিয়ন্ত্রণকে উপেক্ষা করে অতি আবেগী হয়ে কেউ কোনো কাজ করবেন না কারণ আপনার একটা কাজের দ্বারা ইসলামের বদনাম যদি হয়ে যায় ক্ষতি হয়ে যাবে কোনো উপায় নাই কোনো উপায় নাই ইসলাম এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে আলেম সমাজকে সাম্প্রদায়িক গোষ্ঠী বলে যারা চিহ্নিত করতে চায় আমি বলবো ওরাই হলো ওই রাতের কাল যারা ধর্মপ্রাণ যারা বিধর্মীদের উপর সংখ্যালঘুদের উপর নির্যাতন করে এবং দিনের বেলায় ওজা হয়ে এদেশের আলেম সমাজকে যারা কলঙ্কিত করতে চায় মুখতারামাজির সংখ্যালঘু অ মুসলিমদের সঙ্গে এই হল মুসলমানদের আচরণ আর মুসলমানদের সঙ্গে মুসলমানদের কি আচরণ হওয়া উচিত মুসলমানের প্রতি মুসলমানের মায়া মমতা ভালোবাসা কেমন থাকা উচিত মুসলমানরা হলো একটা মানব দেহের ন্যায় সারা পৃথিবীর মুসলমানরা মিলে একটা মানুষের দেহ এই দেহের কোন একটা অঙ্গে যদি আঘাত লাগে তাহলে শুধু সেই অঙ্গই ব্যথা পায় তা নয় বরং যেই অঙ্গে আঘাত লেগেছে সেই অঙ্গের আঘাতের কারণে সারাটা দেহ অস্থির হয়ে পড়ে সারা দেহ গরম হয়ে যায় সারা দেহের মধ্যে জ্বর চলে আসে কথা ঠিক না বেঠিক মাথার মধ্যে যদি আঘাত লাগে মাথার ব্যথায় সারা দেহ পরিশ্রান্ত হয়ে যায় অস্থির হয়ে যায় পায়ের মধ্যে যদি ফোড়া উঠে পায়ের ব্যথায় দেহ অস্থির হয়ে যায় গোটা দেহের মধ্যে অস্থিরতা ছড়িয়ে পড়ে কথা ঠিক না বেঠিক আল্লাহর পায়গম্বরের কথাই বুঝিয়েছেন আমার উন্মতে মুসলিমা তাম পৃথিবীর মুসলমানরা এক দেহের নেয় সারা পৃথিবীর মুসলমানরা একটা শরীরে যদি এই শরীরের কোন এক অঙ্গে আঘাত লাগে সারা মুসলমানদের উপর যখন জুলুম হয় দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে বিশ্বাস করতে হবে আঘাত শুধু বাগদাদের মুসলমানদের উপর নয় এঘাত গোটা দুনিয়ার পোনে দুইশো কোটি মুসলমানদের উপর লেগেছে বার বার মারে যখন মুসলমানদের উপর জুলুম হয় তাম পৃথিবীর মুসলমান বিশেষ করে বাংলাদেশের পনেরো কোটি মুসলমানকে বিশ্বাস করতে হবে আঘাত শুধু মায়ানমারে নয় আঘাত বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের মহতারা মহাজরিন ইসলামুদ্ধ করতে আসি না আমরা ওমরা করতে এসেছি উমরা হজ করবা আমাদেরকে বাধা দিও না হজরত ওসমান গেলেন মক্কাওয়ালারা হজরত ওসমানকে আটক করে ফেললো সংবাদ ছড়িয়ে পড়লো গুজব আল্লাহর নবীর দিলেন কারা কারা আসো আমার ওসমানের হত্যার প্রতিশোধ গ্রহণ করবার জন্য আমি আল্লাহ নবীর হাতে হাত রেখে আল্লাহ রাহে জীবন উৎসর্গ করবার জন্য কারা জীবন শপথ গ্রহণ করতে পারো আল্লা নবী যখন হাত বাড়িয়ে দিলেন চোদ্দ করেছিলেন ভাইয়ের হত্যার প্রতিশোধ গ্রহণ করবার জন্য জীবন উৎসর্গ করবার শপথ গ্রহণ করতে পারে আল্লাহ তাদের উপর রাজি হয়ে গিয়েছেন তাদের জন্য এটা শুধু সাহাবিদের ইতিহাস নয় আজ আমরা সোনার বাংলাদেশ সোনার মদিনা থেকে সবুজ বাংলাদেশ কিলোমিটার দূরত্ব মাইল অতিক্রম মরুভূমি অনেক বন জঙ্গল অনেক নদী সমুদ্র পাড়ি দিয়ে সোনার বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর কোরআন এবং নবীর সোনার আদর্শ আমরা এই মাটিতে বসে বুকে ধারণ করে আছি কথা ঠিক না বেঠিক হাজিরিন। হাদিস বলতেন যে এই কোরআন আর এই সোনা এই ভেসে এসেছে ইসলাম পানির উপর দিয়ে নয় ইসলাম ভেসে এসেছে ইসলামের জন্য মুসলমানদের জন্য মানবতার জন্য আত্ম উৎসর্গকারী মুজাহিদিন ইসলামের বুকের তাদের রক্তের উপর দিয়ে মহতারা মহাজির ইতিহাস পড়েন ইসলাম কিভাবে আসলের ঐতিহ্যবাহী আগের প্রাচীন নগর হল সিন্ধু সিন্ধু এলাকায় একটা রাজ্য ছিল দেবল রাজ্য সেই দেবল রাজ্যের একজন রাজা ছিল নাম হলো তার দাহির অত্যাচারী দস্যু রাজা সেই দেবল রাজ্যের পাশ দিয়ে সমুদ্র দিয়ে মুসলমানদের কাছালা রা হলো বন্দী করে রাখলো জিন্দান খানায় জেলখানার মধ্যে কারা প্রকোষ্ঠের মধ্যে বন্দি থাকা অবস্থায় এক মুসলিম মেয়ে এক মুসলিম বোন সংগোপনে একটা ছোট্ট চিঠি লিখলো সেই চিঠি লিখে কোন পত্রবাহকের মাধ্যমে পাঠিয়ে দিল হয়ে আরামের সঙ্গে সিংহাসনে বসে আছো আর তোমার এক মুসলিম বোন সেই হিন্দু রাজা দাহিরের সিন্দান খানার মধ্যে দেবল রাজ্যে আজকে তার ইজ্জত এবং হওয়ার আশঙ্কার শিকার रे चिवार बीन यूसुफ अनेक अन्याकारी हजाद बीन यूसुफ कठोर शासक छालोचित शासक छुरा রাতের বেলায় ঘুম হারাম হয়ে গেল আমি ভাই হয়ে সিংহাসনের উপর আরামে বসে থাকবো মুসলমানের পরিচয় হতে পারে না সকাল বেলা সিদ্ধান্ত নিলেন সুদূর আরব থেকে হিন্দুস্তানে তিনি বাহিনী প্রেরণ করবেন যে বাহিনী এসে তার এই নির্যাতিতা বোন কে জিন্দানা থেকে মুক্ত করবে মুক্তারা ইতিহাস লেখে বাহিনী প্রেরণ করবার জন্য সেনাপতি নিয়োগ করলেন কেউ নয় নিজের অত্যন্ত কাছের মানুষ নিজের ভ্রাতুস নিজের কন্যার জামাতাপ মাত্র সতেরো বছরের এক যুবক ইতিহাসের মধ্যে যাকে লেখা হয় ফাতে মোহাম্মদ বিন মোহাম্মদ বিন কাসেম বয়স ছিল তার সতেরো বছর ও বাংলাদেশের তরুণেরা ও বাংলাদেশের অভিভাবক বাবারা মায়েরা যেই বয়সে আমরা বাচ্চাদের পিছনে আমরা অস্থির হয়ে পড়ি সেই বয়সে মুসলমানের সন্তান সতেরো বছর বয়সে শুধু আরবের মাটি থেকে তোমার হিন্দুস্তানে এসেছিল আল্লাহ দিনের দাওয়াত নিয়ে দেবল রাজ্যে অবতরণ করলেন তিনি তার সৈনিকদেরকে নিয়ে রাজা দাহিরের পতন ঘটালেন জুলুমের অবসান করলেন এবং সেই জিন্দান কারাগারে লৌহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করলেন নিজের বোন কে মুক্ত করবার বলি যে উদ্দেশ্যে আমার বাবা আমাকে তিল তিল করে লালন পালন করেছিল আজ আমার বনকে কারাগার থেকে মুক্ত করবার পরে আর কোন আফসুস আমার নাই কদ আধ্য শেষ ও মুসলমান আজ আরেকটা মুহম্মদ বিন কাসিমের প্রয়োজন আরেকজন আজকে মুসলিম যুবক ভাই এর প্রয়োজন যে এক বার্মার এই অত্যাচারী রাখাইন এবং বার্মার সামরিক জানতারা। তারা হাজিরিন আজকে আমরা শাহজালালের নাম বিক্রি করে খাই শাহজালালের নামে ইয়া বড় বড় ডেগের মধ্যে খিচুড়ি খাই শাহজালালের নামে সিন্নি খাও ফিন্ন খাও আল্লাহর নামের শপথ করে বলি শাহজালাল সিন্নি আর ফিনী খাওয়ার জন্য আসে নাই শাহজালাল এই মাটিতে এসেছিল শুধুর ইয়ামান থেকে আরবের মাটি থেকে বাংলাদেশে এসেছিল শাহজালালকে আজকে আমরা বানিয়েছি ব্যবসার পণ্য রাজনীতির হাতিয়ার আল্লাহর শপথ শাহজালাল ব্যবসার পণ্যও ছিল না রাজনীতির হাতিয়ারও ছিল না শাহজালাল ছিল একটা চেতনার বাতিঘর তার কলিদার টুকরা এক সন্তান জন্মগ্রহণ করলো সন্তানের জন্মে আনন্দিত হয়ে আল্লাহর নিয়ামত গরু জবে করে আগিকা পালন করলো গৌর গোবিন্দ জানতে পেরে বুরহান ডেকে নিয়ে এমন বর্বর জুলম অত্যাচারের শিকার হয়ে বোরহান পাগলের মতো আল্লাহর জমিনে ঘুর ঘুর করতে করতে এই বাংলা থেকে চলে গেল দিল্লিতে দিল্লির আলাউদ্দিন শাহ মুসলিম তখন একজন ন্যায়পরায়ন শাসকের কাছে গৌর গোবিন্দ তোমার নিষ্পাপ সন্তানকে হত্যা করেছে তার ওই হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব আলাউদ্দিন শাহ সৈনিক পাঠালেন সেনাপতি প্রথমে সেকান্দার শাহ এরপরে নাসুরুদ্দিন শাহ নেতৃত্বে বিশাল বাহিনী প্রেরণ করলেন অধিক দিয়ে আরবের শাহজালকে স্বপ্ন হুকুম করলেন গুম থেকে জাগ্রত হোনার বাংলায় যাও সে অঞ্চলে গিয়ে জুলুমকে উৎখাত করো মানবতার আদর্শ ইসলাম সেখানে চিন্তা করো শাহজালাল রওানা হলেন ইয়ামান থেকে রাস্তার মধ্যে ভক্ত বৃন্দ জুটতে জুটতে তিনশো ষাট জন ভক্ত যুক্ত হলো পানি পথে এসে নাসির উদ্দিন শাহদের সঙ্গে সাক্ষাৎ হলো তারা বলল আমরা সঙ্গে যুক্ত হলেন ঢাকার সোনার আসলেন এখানে সেকান্দার শাহ অপেক্ষা করছিলেন সেকান্দার শাহ নাসির উদ্দিন শাহ আলাউদ্দিন শাহ দুই সেনাপতি শাহজালাল মুজারদি আমানের নেতৃত্বে রওনা সিলেটের দিকে রাব গভীরে সিলেটে গিয়ে উপনীত হলেন আল্লাহ নবীর নির্দেশে এসেছেন আল্লাহর দিন জিন্দা করবার জন্য এসেছেন জলুমুৎখাত করবার জন্য এসেছেন এই সুরমা নদীর উন্মত্ত তরঙ্গমালার গতি তার অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না তিনি সুরমা নদীর উন্মত্তরঙ্গমের উপর জয়নামাজ গৌর গোবিন্দের রাজ্যের সীমান্তে দাঁড়িয়ে আল্লাহ আকবরের ধ্বনি তুললেন গৌর গোবিন্দের সিংহাসনের পতন ঘটল কান খান হয়ে গেল গৌর গোবিন্দ পালিয়ে বাঁচতে পারলো না তার ইতিহাস উৎখাত করবার নাম হল হজরত শাহজালাল কাজে আজকে আমার একজন শাহজালালের প্রয়োজন যারা ক্ষমতার মস্তে বসে চিৎকার করে হুংকার করবে আমার বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী রয়ে গেছে যারা সারা পৃথিবীতে শান্তি মিশন নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে শান্তির পায়ে নিয়ে যায় কোথায় সেই আফ্রিকার কঙ্গ শান্তির প্রয়োজন বাংলাদেশের আর্মি কোথায় কুয়েত শান্তির প্রয়োজনীতে শান্তির মিশন নিয়ে ঘোরাফেরা করে এমন এক দল দেশপ্রেমিক মানবপ্রেমিক সেনাবাহিনী থাকতে বাংলাদেশের প্রান্তে দাঁড়িয়ে আরাকানের মসজিদ মুসলমানদের জুলুম বাংলাদেশ বরদাস্ত করতে পারে না আমরা প্রতি আস্থা রেখেছি শীর্ষ নেতৃত্ব যেই ঘোষণা দিবেন আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে যে কর্মসূচি আসবে ইনশাল্লাহ সে কর্মসূচি আমরা পালন করতে বদ্ধপরিকর আমরা আমাদের শাসক গোষ্ঠীকেও বলতে চাই আপনারা কিছুটা ইতিবাচক ভূমিকা রেখেছেন ধন্যবাদ জানাই সীমান্তের দুয়ারগুলো গুলো খুলে দেন মানবতার জন্য মানবতার চেয়ে মানচিত্র দিতে চায় সেই সীমান্তকে আমরা গুল্লি মারতে চাই কিসের সীমান্ত আল্লাহর জমিনে মানবতার চেয়ে বড় কোনো কিছুই থাকতে পারে কথায় আমাদের বিজিবি তারা ইতিবাচক ভূমিকা পালন করা শুরু করেছে এজন্য আমরা বাংলাদেশের সীমান্ত বাহিনীকে ধন্যবাদ এবং শুকর গুজার আদায় করি সেই সঙ্গে এদেশের ধর্মপ্রাণ মুসলমানদের পক্ষ থেকে আমাদের শাসক এবং আমাদের সৈনিকদেরকে আমরা আস্থার সঙ্গে তাদেরকে আমরা তাদেরকে আস্থার সঙ্গে আমরা পায়গাম পৌঁছতে চাই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলুন অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করুন জাতিসংঘকে বাধ্য করুন ও আইসি কে ডেকে আনুন যদি কেউ না আসে বাংলাদেশের সতেরো কোটি তে জনতাকে নিয়ে বারবার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন कबुल करें समस्त जुलूम ए निर बिुद्धे दीप्त कण्ठे बांगल्द मानुष जनबादी भूमिका पालन करते बार्म रोहिंगार निर्तित निपीड़ित মুসলমানদেরকে পুনর্বাসন না করা এবং হাত থেকে মুক্ত করবার জন্য বাংলাদেশকে অবলিষ্ট ভূমিকা পালন করবার জন্য গোটা দেশের জনগণের পক্ষ থেকে আমরা উদত্ত আহ্বান জানাই আল্লাহাক আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করেন দেশের কর্ণধার কে ঐতিহাসিক এই সময়ে যথাযথ ভূমিকা পালন করে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাঙালি জাতি মুসলিম জাতির গৌরব এবং মর্যাদাকে উচ্চে তুলে ধরবার তৌফিক দান করেন করেন্লাহ আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ